الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إن يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له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 হীব না মোহাম্মদীল্লাহ ফনত ও সনতীব ফতিহিমা অসল্লি ওসলিম আলহিওয়ালা সহাবী وأزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين দুফিল্ল ইন শনিজ বিসিল্লিমনিহী হ্নব্বকুমুদী খলপ কু অ্লীলু নিঃওয়দলপ মিহ وَخَلَقَ منها زوجها وبط منهما رجالاً كثيراً وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي রংসুহ্লিত بِهِ নীবল কানাই কুমরিব সদক্লাহ মৌল পাল রসুল্লাহ সাহু আলাই আসলাম من أراد أن يتيل في ماله وعمره فليصل رحما وقال النبي صلى الله عليه وسلم من قطع ميراس وارس في الدنيا قطع الله ميراسه يوم القيامة من الجنة مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ দু কহফিল সে উগতা গিয় কে লফ অজুমন কাজ দিলজ গিয় শোরিশ হল ঢতি হে সকুত জ হাত কা সরহনা সবজা কাহ বিছো না শর জিস জল খল আদা হ ফুল কো জিসু করা নে রোনা মেজু হো নালা মে দোয়া হর দর দে মন্দ দিল কো রোনা মে রোলা দে বেহশ কার সমাবে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা আমার প্রাণপ্রিয় প্রিয় যুবক তরুণ ভাইরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইয়েরা পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বনের মহান আল্লাহ রবুল্লা আলমিনের অপরিসীম দয়ার মেহরবানি আল্লাহ রাখা কিছু সংখ্যক মানুষকে ডানজুরি ইসলামী যুবকল্যাণ পরিষদ কর্তৃকে আয়োজিত আজকের এই আজিমুসান মহতি দিনী মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তফিক দিয়েছেন এই আমরা সবাই মহান রাবুল আলমিনের শোকর আদায় করি আলহামদুলিল্লাহ প্রত্যেক জিনিসের একটা স্থানকাল পাত্র আছে স্থানকাল পাত্র হিসাবে কাজ করতে হয় नतुबा ओ कलप्रसू है ना अपन खेल खेल मत रारे को महफिल चालान ठीक में। मानुष ना कारण मानूष बनाई आल्लाफाक मानुषर जन्म दिए आल्लाफाक मानुषर सुविधा असुविधा कल्याण अकल्याण सुख दुख सुबह देखें दिन सुरुते एक नामज शेषे एक नामखान दुईटा नामज दुरूते फजर शेषे मगरीब मजखने जोहर ऐसा রাত্রের মধ্যে শুধু একটা নামাজ সেটার নাম হল সলাতুল এশা আর এক নাম সলাতুল আতামা এটা রাত্রের নামাজ এটা অন্ধকারের নামাজ আর অন্ধকারের মধ্যে কোনো নামাজ নেই একটা নামাজ অন্ধকারের মধ্যে আছে সেটাও রাত্রের শেষ ভাগে সেটার নাম তাহাজুর রাত্রের বারোটা একটা দুইটায় কোনো নামাজ जी क्यों जदिना पढ़ेगत बेपारिक आल्ला पक्षा मध्य रे कम्पलसर मूलक नाम क्यों नहीं মোটামুটি কথা রাত্রিটাকে আল্লাহাক বানাইছেন গুমের জন্য বানাইছেন কিসের জন্য গুমের জন্য এই গুমটা হলো ব্যাটারির রিচার্জ ব্যাটারির রিচার্জ না হলে যেরকম এটা রিউজ করা যায় না ঠিক তদ্রুপ মানুষের শরীরটা রিচার্জ না হলে রিওয়ার্ক করা যায় না পরের দিন এটা চলবে না ए मध्य दस्तुर हल रसुल सल्लम सुन्नतर खिलाफ क्यूँ क्षेत्र आज के एक महफिल मेहल मेघल महफिले दोलती बयानर आगे अमुक तमुक জাতীয় ঘোষণা দেওয়া সামনাসামনি এই প্রশংসা এটা কি রসুল্লাহ আসলাম এর সুনাফেক না খেলাফ তো সুনতের খেলাফ কাজ করতে যাব কেন কেন করব যে যুগে মানুষ রাত্রের বারোটা না তিনটা পর্যন্ত টেলিভিশনের মধ্যে ডিবি লাগাইয়া ইন্ডিয়ানি দেখে ওই যুগের মানুষের জন্য মাহফিলে বসে থাকে আর ভালো না কিন্তু মা আল্লাহ হাতনামান আবার কেউ কেউ মনে মনে বলতেছে হুজুর আমাদেরকে বিপদে ফেলতেছে হুজুর আমাদেরকে বিপদে ফেলতেছে বিশেষ করে যুব কল্যাণ পরিষদের ভাইয়েরা আমার যুবক তরুণ ভাইয়েরা যারা এই মাহফিলের আয়োজন করছে এরা এখান থেকে অপসর হইতে হইতে রাত্রের বারোটায় যদি মাহফিল শেষ হয় তো তাদের অবসর হইতে হইতে আর ঘুমাইতে ঘুমাইতে দুইটা বাজবে এরপরে ফজরের নামাজের কনফার্মেশন থাকবে তো যুব কল্যাণ পরিষদের একটা সদস্য যদি ফজরের নামাজ না পড়ে এই আয়োজনের কোনো মূল্য নেই ওয়াজ কিসের জন্য নামাজের জন্য ওয়াজ নামাজের জন্য মনে রাখতে হবে এখন তো নামাজ ছাড়া আশেখ রামাজ ছাড়া আশেখ রাজস্ব আহাব নামাজ ছাড়া নাকি পিরআ আমি বলি দোস্ত নামাজ ছাড়া তো মুসলমানই হওয়া যায় না ফির কেমনে হয় ফির কি হিন্দু হয় নাকি না মুসলমান হয় তো নামাজ ছাড়া তো মুসলমানই হওয়া যায় না এফ সি করার জন্য আগে করা জরুরি না তো এফসিবিএস मुसलमानी तो नहीं फिर कैमने मुड़ी जुम्मन नामिधेरा देखा दोस्त नाम आशे के रसुलटी पीढ़ा এই মন মানসিকতা নিয়ে আবার শুনতে হবে দোস্ত সারা জীবন ও আর শুনলাম এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বাইরে গেল মিথ্যা কথা সেটতে পারলাম না আগামীকাল সকাল থেকে দুনিয়ার ধোকার প্রতারণার মিথ্যা সব শুরু আমার রইয়াই গেল এই ওয়ার্স অর্থটাকে এমন মানসিকতা নিয়ে ওয়ার্স শুনতে হবে যাতে জীবনের মধ্যে একটু পরিবর্তন আসে আল্লাহাক আমাদেরকে তৌফিক দান করেন আমি খুদ্া এবং দরু শরীফের পর আপনাদের সামনে আজকে একটা আনকমন আয়াতলাবাদ করছি বলে হুজুর আনকমন কেন এই আয়ারটা সাধারণত না। শুধু এক জায়গায় আয়ারটা তালাবাত হয় আপনারা যদি খেয়াল করে থাকেন বিয়ের ক্ষুদার মধ্যে এই আয়ারটা তালাবাত হয় খেয়াল করছেন কোথার থেকে খেয়াল যে জাতি বৎসরে ছয় মাসে একবার কোরআন শরীফ উল্টায় না এই জাতি বিয়ের খুব কিন্তু সেখানে তো তর্জুমা হয় না ব্যাখ্যা হয় না এই জন্য আমরা এটার অর্থ বুঝি না আমি আজকে এই আপনাদের সামনে তালাবাদ করলাম দেখি আল্লাহ বাকরবুল আলমিন এখানে আমাদেরকে কি বুঝাইতে চান কোন রকমের ভূমিকা ছাড়া ডাইরে আল্লাহ হে দুনিয়ার মানুষেরা আল্লাহ যেখানে যেখানে মক্কাবাসী মানুষদেরকে সম্বোধন করছেন সেখানে সেখানে বলছেন ইয়া ইউহার নাস নাচ শব্দের অর্থ কি মানুষ এখন মানুষের মধ্যে ইমান দাঁড়বে ইমান মুসলমান কাফের সবাই আসেনা নাই मध्य मैक्सिम लोक का लोकानदार অধিকাংশের উপরে পরিপূর্ণতার হুকুম দেওয়া যায় সেই হিসাবে আল্লাহাক মক্কাবাসীদেরকে ডাকতে নাস বলিয়া সম্বোধন করছেন কেননা সেখানে ইমানদার বেশি কিন্তু গোটা কোরআন শরীফের কয়েকটা জায়গার মধ্যে এর ব্যতিক্রম আছে যেখানে আল্লাহাক ইয়াইয়া নাস বলিয়া पृथिवी सब मानुष गदार बेईमान मुसलमान कास्तिक नास्तिक जा सबाई केल्ला भाग सम्बोधन करूहर थे गोटा पृथ्वी मानुसरा बुझी थे सब सामिल आसेना आल्ला भाग सबा डाक इू तुमरा भय करो তাকুয়া অর্জন করো তাকুয়া আমার ভাই রাজুস্তাহবাব হা তাকুয়া কাকে বলে জানেন তাকোয়া বলা হয় মহব্বত মিশ্রিত ভয়। মহব্বত মিশ্রিত ভয় হা কাজা বৈ ইমাম রাজিফ ই তফসির হি শহীর আর তফসিরুল কবির মহব্বত ভয় মনোযোগ আসেনি আপনারা একটু হাতটা উঠান তো মাসকে তোর মনোযোগ আছে মাসাল্লা ওই ডাকা মধুবাদ মাঠে গত সপ্তাহে হাত উঠানোর জন্য বলছিলাম সাত আট জনে উঠে ভয় আছে কিন্তু মোহব্বত নাই আর দুনিয়াতে এমন কিছু স্বামী আছে এই স্বামী তাদের স্ত্রীরা স্বামী হিসাবে মহব্বত করে কিন্তু ভয় করে না ঠিক না ঠিক किस स्वामी तरफी महब्बत करा करना चलाफे इच्छा मत चलाफे करते किस बा तरफ ऐल हिसब्बत करना এটা নাজির হাটে নাই আমি আমার এলাকার কথা বলতেছি আর কিছু কিছু দরজাটা খুলি দেয় জিজ্ঞাসা করে কিরে বেটাই এত রাত্রে কোথেকে আসতেছ কয় ফ্যাটফ্যাট করিয়ে না আপনি এগুলা কি বুঝবেন কারে কয় আব্বা রে ফ্যাটফ্যাট করিয়েন না আপনি এগুলা কি বুঝবেন এরপরে আব্বা আর উল্টাইয়া তারে একটা কথা বলার মতো আব্বার কাছে সাহস নাই ছেলে তো আব্বারে ভয় করে না বরং উল্টা কিছু কিছু আব্বা আছে ছেলেদের ভয় করে এটা কি কারণে হয় জানেন এটার একটা কারণ আছে কারণ হইল কেউ কোন মনে তনে কষ্ট নিবেননি হক কথায় আনমক বাজার গরম বাথে বিলাই বাজার কইলে মারণ খায় না কইলে বাফে হারম খায় মনে কষ্ট নিবেন নিগুন ওই গোরু দুই কিসিম আছে কতগুলো আছে বলদ মার্কা গাই আর কতগুলো আছে গায়ে মার্কা দেখতে বলদের মতো লাগে গাই আর কতগুলো আছে দেখতে গাইয়ের মতো লাগে আসলে বলত গায়ে মার্খা বলদ আর বলদ মার্কা গাই আর কতগুলো আছে মাস্টর মার্কা মৌলভী আর কতগুলো আছে মৌলভী মার্কা মাস্টর বুঝছেন না বুঝেন নাই जिंदेगी मद्रास लेखापड़ा कर लेखा तो चीनारे प्रफेसर छनवर हुसैन सहेब क्यो चीन चीन ना ना मन नहीं हुसैन सहेबा जायटनमेंटर पर चंदर आगे निमसार एक जून कलेज आई जून कलेज प्रसिपाल उन्नी নিমসের জুনাবালী কলেজের প্রিন্সিপাল এম এম এড এটা কি মাদ্রাসার সিলেবাস মাদ্রাসার দ্বারে কাছেও যায়নি পড়ছে এখনও একটা কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপাল মনাব্বার হোসেন সাহেব মরহুম নানহুরি হুজুর আব্বালের মরিদ ছিলেন এবং আমার শেখ হজরত শাহ জমির উদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আল্লাহ খলিফা আসলে মাস্টার আসলে কি মাস্টার কিন্তু যেগুলার দিকে তাকাইলে মনে হয় যেন কোন মাদ্রাসার মহাদ্দেশ হ্যাঁ কিছু মানুষ নামাজ পড়ার জন্য একসাথে যদি দাঁড়ায় বলবে হুজুর নামাজটা পড়াই দেন আসলে হুজুর না আসলে হুজুর না টেলিভিশন দেখে নামাজ পড়ে না দু আসলে মৌলভী পড়ছে মাদ্রাসায় কিন্তু মার্কা মাস্টার মার্কা কি তাহলে দুই প্রকার হলো একটা মৌলভী মার্কা মাস্টার আর একটা মৌলী কোনটা ভালো বলেন তো মার্কা মাস্টার ভালো মৌল আমার বাইরে দুস্থ আপনি কি লেখাপড়া করলেন না করলেন সেটা বড় কথা না আপনার আমল কি আছে সেটা বড় কথা কথা বুঝছেন না বুঝেন নাই আল্লাহ আকবার গাছ রইলেন গাছ রোপন করলেন ফলের জন্য কদু গাছ রোপন করলেন কদুর জন্য গোটা সৃজনে একটা কদুও বলল না তো এই গাছের লাভটা কি ঠিক তদ্রুপ অর্জন করা মাদ্রাসায় পড়া আমলের জন্য যদি আমলে না থাকে এই মাদ্রাসায় পড়ার কোনো মূল্য নাই কথা বুঝছেন না বুঝেননি তাহলে মৌল বি মাস্টার মার্কা মৌলবিদ থেকে আর কতগুলা আছে পুরুষ মার্কা মহিলা আর কতগুলো কোমরের মধ্যে কাপড় ভান যখন ঝগড়া লাগে চিৎকার আওয়াজ তিন বাড়ি শোনা যায় আসলে মহিলা কিন্তু কথাবার্তা আচার আচরণ পুরুষের মতো। আর কতগুলা আসলে পুরুষ কিন্তু কথাবার্তা আচার আচরণ মহিলার মধ্যে যে সমস্ত পুরুষ এইওয়ারলেস পুরুষ এগুলা যখন স্বামী হয় তাদেরকে স্ত্রীরা ভয় করে না আর এরা যখন আব্বা হয় তাদেরকে ছেলেরা ভয় করে না था था जरा आ, जरा करी करी लुटेरा सर्वप्रथम दाय हलोड्रेशन पावर क्या बुझे ना बुझे नहीं না বললেই নয় না যদিও আলোচনার আওতায় না। নম্বরে আমাদের সূর্য সন্তানেরা যে আজকে ভুল পথে পরিচালিত হইতেছে এইটার জন্য দুই নম্বরে দায়ী হলো শিক্ষকেরা দুই নম্বরে দায়ী হলো কি শিক্ষকেরা আমার ভাইয়েরা দুষ্ট আমাদের বর্তমান যুগের मैक्सिमाम, मैक्सिमाम शिक्षा देखा देना चरित्र शिक्षा देना कलम दे? <selfie> दे खोसा दिया चुरी शिक्षक कलम खोसा दिया चुरी शिक्षक छात्र डेगाल खोसा दिए डेकतीजार भाईरा दब ছেলে যদি চরিত্রবান হইতে হয় তো আব্বা আমা আগে চরিত্রবান হইতে হবে ছাত্র যদি চরিত্রবান হইতে হয় শিক্ষক আগে চরিত্রবান হইতে হবে কেন ওই কুকুরের ফ্যাট থেকে মানুষ জন্ম নেয় না আর মানুষের ফ্যাট থেকে কুকুর জন্ম নেয় না দানের সরার থেকে গম পাওয়া যায় না গমের ছড়ার থেকে ধান পাওয়া যায় না দানের সরার থেকে ধান পাওয়া যায় গমের সরার থেকে গম পাওয়া যায় মানুষের প্যাট থেকে মানুষ জন্ম নেয় কুকুরের প্যাট থেকে কুকুর জন্ম নেয় এইটাই স্বাভাবিক আব্দুল কাদের জিল্লানি রহমতুল্লাহ মায়ের প্যাট থেকে বাইর হওয়ার সময় আঠারো পাড়া কোরআন শরীফের হাভাজা ইতিহাসের মধ্যে লেখা আছে এটা আপনারা শুনছেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাফে মায়ের পেট থেকে কেমনে বাইরে হইলেন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আল এর আমা দিনদার ছিলেন ছিলেন বেশি কোরআন শরীফ তেলাবাদ করতেন রাত্রদিন চব্বিশ ঘন্টার মধ্যে বেশি দুর্ভাগ্য হলেও সত্য বর্তমান যুগের আল্ট্রাম মেয়েরা আল্ট্রাম মহিলারা সন্তান গর্বের মধ্যে নিয়া এত বেশি টেলিভিশন দেখে रीफर मध्य हुजूर साल कर गर्वे लइया टक बेसि खे सतान मध्य टक बेसि ख যে মা সন্তান গর্বে লইয়া মিষ্টি বেশি খায় সন্তানের মধ্যে মিষ্টি বেশি খাওয়ার প্রবণতা হয় আমার বেয়েরা যে মা সন্তান গর্বে লইয়া বেশি শুয়া থাকে সন্তান অলস হয় যে মা সন্তান গর্বে লইয়া কষ্ট করিয়া হইয়াও টুকি টাকি টুকি টাকি কাজকর্ম করে সন্তান কর্মঠ হয় যে মা সন্তান গর্বে লইয়া পর্দা পুষি দেয় চলে राखिया एक पचिश हजारिया এরপরে দেখা গেছে পরীক্ষা দিলে রেজাল্ট যখন আউট হয় তিনটার মধ্যে ফেল মারছে তিনটার মধ্যে কি মেরছে ফেল মেটছে কি রে महिला मुरब्बी आने के बोलेंसरा आगे महिला ठीक मत टा गणना करते जानत ना ভডা এমন ছিল না হ্যাঁ পর্যন্ত ঘরের মধ্যে কিছুক্ষণ পড়ছে ফজরের পর থেকে সাতটা আটটা পর্যন্ত ঘরের মধ্যে কিছুক্ষণ পড়ছে পরীক্ষা দিছে হায়ার ফার্স্ট ক্লাস কেন আল্টা মডার্ন যুগের আল্ট্রা মডার্ন মহিলাদের সন্তানদের মধ্যে মা যেই কাজ বেশি করে সন্তানের উপর তার একটা কি পড়ে প্রভাব পড়ে এই জন্য আমার মা বোনেরা সন্তান গর্বের মধ্যে লইয়া আল্লাহর টেলিভিশন দেখা বন্ধ করুন টেলিভিশন দেখা বন্ধ করুন এই मनोजशन निजेरा देखिए तो ऐले मेट्रिक परीक्षार्थी दस दस टेलिशन देखते माये आई बेटा टेलीशन बंद कर गुमा हे शुनेशन देखते तो एक पर्यायी कर लाइट ना सूचना মনে করছে সুইচ বন্ধ করে দিলে লাইট অফ করে দিলে ছেলে এবার ঘুমাবে মা যখন সুইচ অফ করে দিছে লাইট বন্ধ করে দিছে ছেলে বলতেছে দিও ঘরের বার্তিনি ভাইয়া আপনারা মুরব্বী নেম এগুলা সবগুলা বুঝবেন না আমার তো সারা বাংলাদেশে আমি ওই করি যুবক তরুণদের উদ্দেশ্যে বেশি যাদের উদ্দেশ্যে বলতেছি এরা ঠিক মতো বুঝতেছে এটা কি কইলাম মাঝখানে এইটাও হয়তো আপনারা বুঝবেন না বয়স এই ছেলেটা অবুজ নাকি এটা মা বুঝে না বেআপ তুই দিও না কোবাসর এটা কাকে বললি সঙ্গে সঙ্গে মা বেহু সইয়া পড়িয়া গেছে বেহু আমি জিজ্ঞাসা করলাম তো সৈল একজন এই জমিদার টারে হত্যা করি ফেলছে এখন যখন হত্যা করছে তার আত্মীয় স্বজনরা কোর্টে কেস করছে তো এই দুষ্কৃতিকারী লোক আব্দুল করিম যাইয়া কোর্টে উকিল একটা ধরছে তার মধ্যে পাঁচ হাজার টাকা আর পাঁচ হাজার টাকা মামলায় জিতার পরে যখন তুমি নির্দোষ খালাস হবে তখন দিবে কয় ওকে অল রাইট হ্যাঁ দশ কেন আরো আপনাকে কিছু বকশিস দেবো বলে শুধু আমার একটা মন্ত্র মনে রাখবা যেদিন করছো কিনা তুমি বলবা আর কোনো কথা বলবে না খবরদার যত ধুমকি হুমকি যত কিছু হবে তুমি এই ব্যয় আর কিছু বলতে পারবে না বাকি যেটা করার সেটা আমি আমার ভাইয়ের দা ওই দুষ্কৃতিকারী হত্যাকারী হাজার আব্দুল করিম কাঠগড়ায় দাঁড়াইছে জর্ সাহেব আব্দুল করিম করিমকে জিজ্ঞেস করে বেটা তুমি জমিদার আব্দুর রহমান কে হত্যা করছো বে বেটা কি বলিস ती जिज्ञ कर दिस जमीदार उकलनार महामान्य अदालत जन्मगत भाई बद्ध पागल सर मायर पेटिष्ठ हार पर अद्यावधि जीवनेब्दा तर मुख थे उच्चारित है सर आज विश्वास ना करोक ना सर महमान्य अदालत अपनी विचार करोक मानसा करते हमारे पागल किन्द पैतृक सूत्र जमी जमार मालिक ग्रामिकारी लोक জমি জমাগুলা অন্যায় ভাবে উপায়ে জমি জমা গুলা তারা অসৎ ভাবে ভোগ করতে পারবে এই উদ্দেশ্যে আমার মোয়াল একটা মিথ্যা মামলায় জড়াইয়া দিছে ইউনার জয়িগেল খালাস আমার টাকা দেয় ব্য আরে বেটা কি শিক্ষা দিছি আমার টাকা দেয় ব্যাপক একটা শব্দ শিখাইয়া এখন আমার সেই শব্দ হে ব্যবহার করে আমার টাকা না হে আমার লগে কয় বনগণে জিজ্ঞেস করলে আই বেটাই সারের টাকা দিয়া দে বে আরে ঠিক তুই উকিল সাহেব কি ফাগল সেখানেও খালাস পাঁচ হাজার টাকা ডিলেট পাঁচ হাজার টাকা ডিলেট মন্ত্র কোনটা ওই যেটা উনি শিখেছে আমার বেহরা দোষ যেটা আপনি শিখাইতেছেন সেটাই পাবেন এখন সন্তান সম্বোধন প্রেম প্রীতির সম্বোধন বন্ধু বান্ধবীর সম্বোধন আপনার ছেলে আপনাকে সম্বোধন করিয়া এই কথা কেন বলে এখনো কেন জাতি হুসে আসে না এখনো জাতির হুস কেন হবে না श्लील संस्कृत रंग करा हाइट्ट जाट्टा जाए जेंटल मानुष्न कथा भद्र लोकारेखापढ़ा तो बड़ा कथा न কেউ ইংরেজি পড়বে কেউ আরবি থাকবে কিন্তু সন্তানকে সামনে নিয়ে ওই অবু শিশু সন্তানকে সামনে নিয়ে আব্বা আম্মা ঝগড়া করবেন না আব্বা আম্মা একজন একজন অশালীন গালি করবেন না অশালীন গাল করবেন না আপনি যাই বলতেছেন মনে রাখবেন আব্বা ব্যবহার যদি সুন্দর হয় সন্তান সুন্দর ব্যবহার শিখবে আপনারা যদি সন্তানের সামনে অবদ্র ব্যবহার অবদ্র আচরণ করেন আপনার সন্তান ভদ্র হওয়ার আশা করতে পারেন না আল্লাহ আকবার। তাহলে কি বুঝলেন কিছু কিছু আছে যাদেরকে মহব্বত ভয় নাই আল্লাহ ফখর আলমিন বলেন দুনিয়ার মানুষেরা তাকোয়া বলা হয় ওই ভয়কে যেই ভয়ের মধ্যে মহব্বত মিশ্রিত থাকে মহাব্বত মিশ্রিত থাকে ওই মহব্বত মিশ্রিত ভয়ের নাম তাকোয়া দুইটা জিনিস থাকবে তা কিন্তু একটা মহাব্বত থাকবে আর একটা ভয় থাকবে মহাব্বতের দ্বার আল্লাহ ফাঁকের হুকুমগুলা গুলা পালন করা সহজ হবে আর ভয়ের দ্বার আল্লাহ ফাঁকের নিষেধ থেকে বাঁচিয়া থাকা সহজ হবে কথা বুঝতে পারছি আমার বাইরা দোস্ট বাবাব আল্লাহ ফাকের আসমান আল্লাহ ফাকের জমিন আল্লাহ ফাঁকের চৌক আল্লাহ ফাঁকের কান আল্লাহ ফাঁকের হাত আল্লাহ ফাঁকের পাঁউ আল্লাহ ফাকের দিল আল্লাহ ফাকের দেশের নারিকেল আল্লাহর কমলা আল্লাহর আফেল আল্লাহ লেবু আল্লাহর ফসল আল্লাহর দান আল্লাহর গম আল্লাহর বেগুন আল্লাহর আলু আল্লাহর গাবিরস্তানের দুধ আল্লার ফুকুরের মাছ আল্লাহর কোনটা আল্লার না সবগুলা আল্লাহর বক করিয়া আল্লাহর নামাজটা কেন ফুটতে পারি না মরজিরে কেন পারি না আমার ভাইয়ের আদুষ্ট অভাব আর কিছু মানুষ নানুফর হুজুর রহমতুল্লাহ এদেরকে দেখেছি যত শুবে না কেন রাত্রের তিনটা চারটা যখন হবে ঘুম থেকে উঠি যাবে ঠান্ডা ফানি দিয়ে বারো রাখার তাহার নামাজ পড়ে আল্লাহ করবে আমি কেন পারি না একটা জিনিসের অভাব সেই জিনিসটার নাম হলো সেই জিনিসটার নাম बसिया करची चले गाची एक पंद्रह बच्चर पर्तो नहीं পনেরো বছর পরে বাড়িতে চিঠি দিচ্ছেন একটা এই চিঠি পিয়া ওনার বিবির কাছে বিবি ছেলে যখন বাড়িতে ছেলের হাতে উঠাইয়া দিছে না ছেলে বড় হইছে কত বছর বয়স মাসাল্লাহ জুমল্লা কত বছর সতেরো বছর দুই বছর বয়স্ক আব্বা রাখি গেছে বাড়িতে পনেরো বছর পরে আব্বা চিঠি দিছে তাহলে সতেরো বছর হইস না সতেরো বছর বয়সে ছেলের বুঝ হয় কি হয় না আমার বেড়া দোষ আবাব মা যখন ছেলে চিঠিটা তার হাতে আব্বা ঢাকায় আমাদেরকে বলছেন যে কেউ যাই আব্বাকে আগাই আনার জন্য ছেলে মা বলেন বাবা ঠিকই তো আছে তুই আল্লাহর রহমতে এখন বলা হয়েছিস তোর বুঝ হয়েছে তুই যাইয়া এয়ারপোর্ট থেকে তোর আব্বাকে আগাইয়া নিয়ে আসবি ছেলে বলে আম্মা আমি আব্বাকে কিভাবে আগাই আনবো আমি তো আব্বাকে চিনি না আমি আব্বাকে চিনি না মা বলে বেটা অসুবিধা নাই তুই ঢাকা যাওয়ার সময় তোর জ্যাঠাকে নিয়ে যাবি জ্যাঠাকে জ্যাঠা হলেও বাফের ছোট ভাই না মার্শাল্লাহ মনোযোগ আছে তো এখনো বাফের বড় ভাই মা বলে বাবা ঢাকা যাওয়ার সময় তুই তোর জ্যাঠাকে সাথে করে নিয়ে যাবি তোর জেঠা তোর সাথে পরিচয় করাইয়া আভাব সামনের মাসের আট তারিখ দুনোজন ঢাকা গেছে যাইয়া রাত্রে হোটেলে বোর্ডিং এ রাত্রি যাপন করছে ফজর যখন হইছে নয় তারিখ বেলায়। ফজরের নামাজ পড়ি জ্যাঠাবাতি যান দুনোজন গেছে এয়ারপোর্টে এখন জ্যাঠা তো পুরাতন মানুষ বিশ্রাম করতেছে এই বিশ্রামের মধ্যে উনার চোখে ঘুম আসি গেছে এখন যেঠা বসে বসে ঘুমাইতে আছে আমার ভেয়েরা আর আব্দুল করিম সতেরো বছরের তরুণ এয়ারপোর্টের গেইটের এক পাশে হেলান্দিয়া जत्रीर भर आसते तमाशा देखते आरबार जो अपेक्षा करते देखते देखते कयक घंटार समय अतिबात हो ग का परे भीतर दिक्धवयस्कटा मानुष চুলধাড়ি অর্ধেক সাদা অর্ধেক কালো এয়ারপোর্টের একটা টলির মধ্যে দিয়া বাহিরের দিকে এই লাগে পাইয়া বললো বাবা এখানে তো কোনো রিক্কাও দেখতেছি না কুলি মজুরও দেখতেছি ওই যে সামনে একটা রাস্তা দেখা যেতেছে সেখানে মনে হয় গাড়ি পাওয়া যাবে আমি তো এয়ারপোর্টের টলি আর সামনে নিতে পারবো না বাবা দুই হাতে तीन लागीज बहन करतेबना दया कर एक लागे उठाइया दौर सूंदर भाषा मिनतर ऐलेटा के क्या लागीज बहन करा तो दूर कथा एम जोरे दमक दीछे है। है मिया तुम बड़ी कथाएं तुम्हारे তুমি আমাকে কেন তোমার পরে আমার ভাইয়েরা ধমক যে দিছে ওই ধর চোটে জ্যাঠা যে কোনায় বসে বসি ঘুমাইতেছে একবার লাফাই উঠছে মনে মনে কয় বাবারে ছেলে তো এটা ছেলে সব জায়গায় একটা না একটা ভেজাল করে এয়ারপোর্টের মধ্যে বুড়া বসার থেকে উঠি দৌড় হইয়া সামনে এসছে দেখে যে ভাই ও বেহে দোস্তাব চট্টগ্রামে নাই আমি আমাদের এলাকার কথা বলিতেছি মায়ের পেটের ভাই রক্তের বাদন ছর পরেও যদি একজন একজন দেখে চিন্তে কোন অসুবিধা হয় না পনেরো বছর পরে বড় ভাই ছোট ভাই ছোট ভাই বড় দেখছে চিন্তে কোনো অসুবিধা হয় নাই দেখা মাত্র একজন একজনকে জড়াইয়া ধরছে कौशल बनीमय करते बड़ा भाई जिज्ञेस करते केमन आसिस छोट भाई बोलते भाई अपनी केमन आशल बनीम पर जखन एकजन आकजन एक मुक्त होठा अल्लाहू अकबर छोटभ भाई आब्दुर रहमान के डिया रहमान हमार छोट भाई এই যে তরুণ ছেলেটা তোর সামনে দাঁড়ানো আছে এই ছেলেটা তোর কলিজার টুকরা দুই বছর বয়স্ক যাকে তুই বাড়িতে রেখে গিয়েছিলি তোর কলিজার টুকরা নয় মনে আব্দুল করিম তোরা বাপ বেটা একজন একজনকে চিনবি না সেই জন্য আমি পরিচয় করায় দেওয়ার জন্য আসছি এটা আসলে তোর সন্তান আব্দুল করিম এবার ভাতিজার দিকে তাক তাকাইছি ভাতিজার দিকে তাকাইয়া বলে ভাতিজা কাকে ধমক দিতেছিস তুই পরিচয় পাওয়ার পর এখন নিজেকে আর স্থির রাখতে পারে না অনুশোচনার আগুনে জ্বলতেছে চোখের পানি ঝড়ঝর করে পড়তেছে আল্লাহ আকবার চোখের ভানিয়ার ধরে রাখতে পারে না কি করলাম আব্বাকে আগাই নেওয়ার জন্য গতকাল বাড়ি থেকে আসলাম ঢাকা শহরে এত কষ্ট করে রাত্রি যাপন করলাম সেই ফজর থেকেই পর্যন্ত এয়ারপোর্টে দাঁড়াইয়া রইলাম আব্বাকে না চিনার কারণে আব্বার সাথে বুঝি আমি বিয়া করলাম তাড়াতাড়ি করি আব্বার পায়ের উপরে পড়ছে পায়ের উপর আব্বা আমি আপনাকে চিনতে পারি নাই यह अपारे बेहद कर दें दू बासे बाबा तुमी तो इच्छा करीम का ना चार कारण हुकुम पालन करते आपनी उठी बसें सब गागिजार एक का दे उठाइया दें सम्पूर्ण बहन करार्ज प्रस्तुत আজ মোহতল খেহা উল্টা আরও ধিছি এখন দুই মিনিট পরে বলে আপনি এক উঠেন আর এক কাঁধে সবগুলা দেন সম্পূর্ণ বহন করার জন্য প্রস্তুত কারণটা কি আমার বেড়া দোস্তবাব কারণটা কি इनारा दोनों दोनों बाफर अंतर मध्य महब्बत ऐलर अंतर मध्य बाफर मोहब्बत आगे सीलो की बुजते कथा आगे महब्बत छा जो महब्बत ना था डंजुरी डाकोर्ट पेले कीसे टेने से आब्बा के कीस टें मध्य दोनों महाब्बत छोटे दीर्घे दीर्घ विच्छेद बाप बेटा एक जन आकजे हरइया फिल्ची जख परिचय हरइया फिल्ची ओ था महाब्बत टाइमुप्त हो गए गोपन होया गार्भा तृत्य व्यक्ति হুকুম পালন করা সহজ হইয়া গেছে কথা বুঝছেন না বুঝেন নাই আমার ভাইয়েরা ধস্ত অভাব আল্লাহ ফাকুল আলমিন বলেন দুনিয়ার মানুষ আমার সাথে তোমরা একসাথে ছিল আমি নিজেকে প্রকাশ করার স্বার্থে তোমাদেরকে আমার থেকে বিচ্ছেদ করাইয়া দিয়েছি বিচ্ছিন্ন করাইয়া দিছি একবার আলমের ওয়াসে একবার মায়ের ফেটে আর একবার দুনিয়াতে এই দীর্ঘ বিরহের কারণে তোমরা আমার পরিচয় হারাইয়া ফেলছ যুগে যুগে আমার পরিচয়টা উদ্ধার করাইয়া দেওয়ার জন্য আমি লক্ষ লক্ষ নবীরসুল তোমাদের কাছে প্রেরণ করেছি এই নবীরসুলেরা তোমাদের কাছে যাইয়া বলছে হে দুনিয়ার মানুষ হে আল্লাহ পাকের পরিচয় হারানো মানুষেরা তোমরা আল্লাহ পাকের পরিচয় পুনর লাভ রসুল্লাহ আমার বেহরার দুস্তবাব আল্লাহ হাবিব জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলু দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ হাবিবের প্রতিনিধিরা হক্কা নিলামায়ামেরা पुनरुद्धार कर दी चीनी तो चीनी चोक नई बाबुनगर हजुर रहमत हज़रत माना हरसाब रहम्लाई विश्व बुजुर्ग छोड़ বিশ্ব বা সুজুর্গ ছিলেন ফাঁস চাই তরিকার দ্বিতীয় রহমতুল্লাহ আমার বেহাদ অভাব এমনিভাবে বর্তমানে হাট হাজারের নতুন সাবুজুর দাম বারাক এইভাবে যারা আছে ওনাদের কলবের মধ্যে আল্লাহাকের পরিচয়ের আগুন महिला पुरुष एक नामाना कूदा कुमार दिले बसल बत्ती जहाँ দিলের পর্দা আসল পর্দা আল্লাহের পরিচয় অর্জন করা এই পরিচয় অর্জন করার দ্বারা হয় কি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ইমানদারের কলমের মধ্যে আল্লাহের মহব্বত লুপ্ত আছে পরিচয় হারাইয়া ফেলার কারণে এই মহাব্বত গোপন হইয়া चार उठी ठंडा पानी दियाू करी नामजा सहज हुई जाए बोस्त यही बोलते फक्रब्बुल আল্লাহকে আপনারা বলতেছেন কিন্তু আল্লাহ তো বলে না আল্লাহকে এখানে আল্লাহ ফখরুল আলমিন ইত্তাক উল্লাহ বলেন নাই বলছেন ইত্তাকু রব্বাকুম ইত্তাকু রব্বাকুম কোরআন শরীফের অন্য জায়গায় আছে ইত্তাকুল্লাহ তাও কোন জায়গায় যেখানে ইতাকুল্লাহ আর কোরআন শরীফ আপনারা জরিফ করে দেখুন ইয়ু আল্লা আমানু আমানুতাকু রব্বাকুম নাই ইয়াই নাস ইত্তাকুল্লাহ নাই যেখানে নাস বলে সম্বোধন করেছেন সেখানে ইত্তাকু রব্বাকুম আর যেখানে আল্লা আমানু বলে সম্বোধন করেছেন সেখানে ইত্তাকুল্লাহ কেন আমার বেয়রাদ ও সাহাব এই দুনিয়াতে দুই প্রকারের মানুষ আছে এক প্রকারের মানুষের নাম আস্তিক আরেক প্রকার মানুষের নাম নাস্তিক ঠিক আছে নি ঠিক এক প্রকারের মানুষের নাম আস্তিক আস্তিক যারা আল্লাহর উপরে আস্থা রাখে তারা আস্তিক যারা উপর যারা আল্লাহর উপরে অনাস্থা রাখে তারা নাস্তিক সহজ পরিচয় বুঝছেন না বুঝেন নাই এবার বুঝি থাকলে বলেন ইহুদীরা আস্তিক না নাস্তিক আমার ভাইয়েরা দোস্তাহুদিরা আস্তিক ইহুদিরা আল্লাহাকের অস্তিত্ব মানে আল্লাহাক আছে এটা স্বীকার করে কিন্তু সমস্যা হলেও গড ইজ কয় হুজুর আপনি কেমনে জানেন কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম শাইফুল হাদিস আমাদের দেশে যত আলিয়া মাদ্রাসা আছে এই সমস্ত আলিয়া মাদ্রাসা গুলার গোড়ার মাদ্রাসা এই সমস্ত আলিয়া মাদ্রাসা প্রথম মাদ্রাসা কলিকাতা আলিয়া মাদ্রাসা এর প্রথম প্রিন্সিপাল ছিল উইলিয়াম উইলসন আর প্রথম ছিল। মাট্টা আলে মাসডান খ্রিস্টান দোনোটা কি খ্রিস্টান কিরে ভাই মাদ্রাসার প্রিন্সিপাল খ্রিস্টান হয় কেন মাদ্রাসার সাইকুল আদিস খ্রিস্টান হয় কেন তথাকথিত সাইখুল আদিস আমার ভাইয়েরা ধুস্ত আপনাদের কি খেয়াল বোখারি শরীফ রচনা করছেন গড ইস থ্রি প্রতিষ্ঠিত করার জন্য না গড ইজ ওয়ান প্রতিষ্ঠিত করার জন্য এত বেশি এলএম এত বেশি যোগ্যতা এত বড় জ্ঞানের অধিকারী হইলো কোথায় কোন মাদ্রাসায় পড়ছে মারটালে টালে মাস ডান কি দারালুম ছাত্র না সাহারানপুরের ছাত্র না নিউ টাউন মাদ্রাসার ছাত্র না দার উন্ন করাচিতে পড়লো না হাটাদারি মাদ্রাসায় পড়ছে না মদিনা ইউনিভার্সিটিতে পড়ছে না জামে অম্মল করাতে পড়ছে না জামে আজহার মিশরে পড়ছে একটার মধ্যে কোথাও সে নাম রেজিস্ট্রেশন করে নাই কোথাও সে শিক্ষা অর্জন করে নাই তাহলে বোখারি শরীফ পড়ানোর মতো এত বেশি অ্যারাবিক যোগ্যতা তার কাছে কোথার থেকে আসলো কোথাও না কোথাও না কোথাও না কোথাও পড়ছে না ना पोड़ी, बुखारी शरीफ पड़ान मत योग्यता की अर्जन करा जाए कलो जाना दरकार आल ना में कुछ काला है डाल में कुछ काला है मुसलमान भाइयारा जत सरल ইয়াহুদি খ্রিস্টানের গোষ্ঠী তত সরল না আপনারা আপনাদেরকে আমাদেরকে ইয়াহুদি খ্রিস্টানের গোষ্ঠী বিভিন্ন কায়দায় লাগাইয়া দল বিভক্ত করিয়া আমাদের শক্তিকে খর্ব করিয়া দুর্বল করিয়া সেটার না যায় সায়দা উঠাইতেছে না সুযোগ গ্রহণ করতেছে এই ইহুদি খ্রিস্টানের দল আমার বেড়াদস্তবাব ঢাকার নবাব বাড়ির নবাব আবদুল লতিফ চৌধুরী একবার ব্রিটেন ভ্রমণে গিয়েছিলেন ওই ভ্রমণের মধ্যে তারা ওনাকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে একটা মাদ্রাসা পরিদর্শনে নিয়ে গেছিলেন ওইখান থেকে আসি নবাব আবদুল লতিফ চৌধুরী প্যাপারে একটা বিবৃতি দিয়েছিলেন একটা কলাম লিখেছিলেন সেই কলমের একটা ফেফার কাটিং আমি নিজের চোখে পড়েছি নবাব আব্দুল লতিফ চৌধুরী বিবৃতির মধ্যে লিখেছেন ওই ব্রিটেনের আন্ডারগ্রাউন্ডে একটা মাদ্রাসা আছে ওই মাদ্রাসাতে আমাদের হাট হাজারি মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে দাওরাই হাদিস পর্যন্ত যতগুলো সিলেবাস যতগুলো কিতাব পড়ানো হয় সম্পূর্ণ কিতাবগুলা পড়ানো হয় এবং দাওরাই হাদিস পাশ করার পরে একটা ছেলে একটা ছাত্রকে अल्लाह अकबर हादीर अनार्स करानो है फैकार कराना है ऊंचूरे फिर हादिसर ऊपर अनार्स कराना है इसलामी इतिहासार्स कराना है आरबी साहित्य ऊपर अनार्स करानो है ये समस्तगुलर पर्स करारे जखन एक छात्र सम्पूर्ण পারদর্শী হইয়া বাইরে বিষয় হলো এই মাদ্রাসাতে যতগুলা ছাত্র আলেম হইয়া বাহির হইতেছে এগুলা আল্লাহ পারে একটাও মুসলমানের সন্তান নয় সবগুলা ইয়াহুদি খ্রিস্টানের বাচ্চা সবগুলা কার বাচ্চা ধারক বাহক বানাইয়া এইবার দাড়ি রাখায় মাথায় টুপি দেওয়ায় লম্বা জুব্বা গায়ে দেওয়ায় পাগড়ি লাগায় এগুলা করিয়া বিশ্বের বিভিন্ন মুসলিম কান্ট্রিতে কৌশলে কৌশলে भेरा दोस्त अब मुसलिम कैंट्री मुसलमान मुसलमान अब जगह सुविधा मत भेरा दोस्त अब सहायता रहा सहायत है भेजा एक श्री নিরানব্বইটা কথা ভালো বলে একটা বলে যে পড়ানোর মতো ওই আপনার দড়া খাইছে তিরিশ বছরের পুরাতন ইমাম ত্রিশ বছরের পুরাতন ইমাম দরকার শুধুর প্রসারী পরিকল্পনা নিয়া এরা সামনে আগায় ইহুদি খ্রিস্টান আর আমরা গুমে আমার বেয়েরা দোস্ত যুগে যুগে যুগে যুগে দালাল কতগুলা ডুকাইয়াদে যুগে যুগে যুগে দালাল কতগুলা দেো ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলে একটা আল্লাহ বসন ব্যবহার করছে কথাটা ঠিক হয় নাই সেখানে এক বচন ব্যবহার করলে ভালো হইতো আল্লাহফাকের কালামের মধ্যে আল্লাহাকের বাণীর ভুল দেখতে পারে এমন জাকের নায়কের ভক্ত আল্লাহ একবার বর্তমান বিশ্বে অভাব না ছাত্র আমার বাইরা দু রসুল আক্রম সাল্লু আলী সালামের হাদিস বর্ণনা করার জন্য যে ব্যক্তি হুজুর পাক সালের হাদিস বর্ণনা করবে তার থেকে নিয়ে হজুর পাকালাম পর্যন্ত একটা সূত্র থাকতে হবে যে সূত্রটাকে সনদ হয় সনদ আমার মুবারক এটা দিনের অংশ হাদিস বর্ণনার সূত্র যেটা এটা দিনের অংশ ধর্মের অংশ সূত্রটা যদি না হয় যার যা ইচ্ছা বলতে পারে আমি আপনাদের সামনে হাজর সাল্লিম বর্ণনা করতেছি আমার থেকে হুজুর পর্যন্ত একটা সূত্র আছে আমারত শাহ সুলতানি শরীফ পড়েছি হাসান রহমতুল্লাহ উনার ওস্তাদ হুজরতুল ইসলাম হজরতান্তাদ শাহ আব্দুল গনি শাহ আব্দুল আজিজ শেখ মোহাম্মদ বিন আহমদ রহমতুল শেখ আহমদাশি রহমতুল হজরত শেখ সাদার উস্তেখ রবি রহমত তা আমার বৈরা হাফিজুল হাদিস ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ বুখারী শরীফের প্রনেতা আমিরুল মুমিনিন ফিল হাদিস মুহাম্মদ ইবনে اسماعিল আল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ হযরতে আহমদ রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার উস্তাদ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 10 বছরের খাদেম হযরতে আনাস ইবনে মালিক সে কার কাছে কোন সূত্রে শরীফের হাতিজ তুমি জাকের নায়কের কাছে যদি তোমার কাছে থাকে তুমি মিডিয়ায় तुमार चैनले करो षड़काली ईदिया ইসলামের ঘরে প্রবেশ করিয়া আল্লাহ আকবর আল্লাহ ফখর বলেন ইয়া জুহান হে দুনিয়ার মানুষেরা তোমরা বয় করো কাকে বয় করিবে ইমানদারকে যখন বলে তখন বলে বলে আল্লাহ কে ভয় করো তখন নাস্তিকের গোষ্ঠী মানবে নাস্তিক বলবে কি আল্লাহ কোথায় আল্লাহ কারে ভয় করবো আল্লাহর বলেন হে নাস্তিকের গোষ্ঠী তোরা আমাকে মানুষ না ঠিক আছে আমাকে আমার অস্তিত্ব স্বীকার করস না এই জন্য আমি তোদেরকে আমাকে মানার জন্য বলি না কিন্তু তোরা যে একটা জীব ফেন্তিকের বাচ্চারা তোদের যে একটা জীবন আছে এই জীবনটা লালন পালন করার জন্য এই জীবনটা ধারণ করার জন্য এই জীবনের তুই মুখা ফেঁকি সারা দুনিয়ার সমস্ত জীব জীবন ধারণ করার জন্য খাদ্যের মুখা ফেঁকি সমস্ত মানুষ জীবন ধারণ করার জন্য খাদ্যের মুখা ফেকি আল্লাহ ফাকরাবুল আলমী বলেন হে নাস্তিকের বাচ্চারা তোর রিজিক কে খাওয়ায় আমি রব্বুল আলহামী ছাড়া আর কে তোর প্রতিপালক ছিল আল্লাহাক রব্বুল আলহামীন বলেন হে দুনিয়ার মানুষেরা মায়ের ফেটের মধ্যে আমি যখন তোমাকে রুহু দান করেছি মায়ের পেটের মধ্যে যখন তুমি জীবন লাভ করেছি আঙ্গুর কেমনে পৌঁছাই। কি দিয়া মায়ের পেটের মধ্যে তোমার জীবন বাঁচানোর জন্য আমি খাদ্য সরবরাহ করি আল্লাহ ফাকরবুল আলমিন বলেন হে দুনিয়ার জ্ঞানী গুণীরা হে দুনিয়ার দার্শনিক বৈজ্ঞানিকেরা হে দুনিয়ার নাস্তিকের বাচ্চারা আমি তোমার মায়ের পেটের মধ্যে তোমার জীবন বাঁচানোর জন্য একটা খাদ্যের ব্যবস্থা করেছি সেই খাদ্যটা হল তোমার মায়ের মায়ের মায়ের তোমার জীবনটা আমি রক্ষা করেছি তাও তাও হে বাচ্চারা মায়ের পেটের মধ্যে তোমার মায়ের রক্ত যখন খাদ্য হিসাবে তোমার শরীরে আমি সর্বরাও করেছিলাম সেদিন তোমার খাদ্য গ্রহণ করা যে পথ मेरे रक्त ढुके स्पेशल करबे तुम्हार मायर नाबिर एक पाइपलैन स्थापन कराई पाइपलैन दिया তোমার মায়ের নাবিত থেকে তোমার নাবি দিয়া তোমার মায়ের শরীর রক্তগুলাকে তোমার শরীরে ঢুকাইয়া আমি তোমার জীবন ধারণ করার ব্যবস্থা করেছি আল্লাহ ফাক রব আলমিন বলেন ও নাস্তিকের বাচ্চারা মুখে দিয়া কেন ঢুকেলাম না তোর মায়ের রক্ত মুখে দিয়া না ডুকাইয়া নাবিয় নাবিয়ে কেন ঢুকেলাম আল্লাফাক বলেন ও বন্ধারা বুঝস না রক্ত এটা নাপাক পাক ব্লাড এটা না অপবিত্র জিনিস তুই তো অল্প কিছুদিন পরে মায়ের পেট থেকে বমিষ্ঠ হওয়ার পর যখন তোর মুখে বুলি ফুটবে তখন তোর মা তোকে কোলের মধ্যে বসেয়া বলবে বাবা বলো আমার মুখে মুখে লাইলা আমার বেয়েরা ছোট শিশু শিখে। আর যখন সীতারানীর কোলে পড়ে হরে হরে রাম রাম শিখে আল্লাহ ফাকবুল আলমিন বলেন মায়ের মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পর তোমাকে তোমার মা সর্বপ্রথম যখন তোমার ফুটবে তোমাকে কোলে বসাইয়া কলমা পড়াবে কলমা শিখাবে এরপরে আর কয়েকদিন পরে যখন তোমার মুখের মধ্যে দাদা দাদা বলি আসবে এবার দাদা তোমাকে আদর করবে টানিয়া কোলে নিবে কোলে নিয়ে এবার দাদাই তোমাকে শিখাবে দাদু বলো আমার মুখে মুখে আল্লাহ আল্লাহ রাহমাতুল্লা এবার দাদা তোমাকে সালাম শিখাবে আর কয়দিন পরে ছয় বছর সাত বছর যখন তোমার বয়স হবে নুরানি মাদ্রা সাহেব যখন ভর্তি করাবে সেখানে যাইয়া তুমি কি বলবে আউ্লাহিমিনিসমিল্লাহিউরানুরাহিম এই এই দিয়া তুমি জিকির করবা এই মুখ তুমি দরু শরীর পড়বা এই মুখ তুমি তুমি কোরআনতলাব করিবা সেই মুখটাকে ব্লাড ঢুকাইয়া রক্ত ঢুকাইয়া আমি আল্লাহ কেমনে না পাক করতাম কেমনি অপবিত্র বানাইতাম আমার কোরআন তালাবাত করার জন্য আমার জিকির করার জন্য আমার কলমা পড়ার জন্য আমার হাবিবের দরুচ্ছরি পড়ার জন্য তোর মুখটারে আমি পবিত্র রাখছি রাখছি খাদ্য বানাইয়া তোকে আমি জীবন্ত রাখছি মায়ের পেটের মধ্যে তোকে আমি জীবন্ত রাখছি কিন্তু মুখটাকে পবিত্র রাখছি বান্দা সরম লাগে না ওই মুখটা দিয়া এখন যে তুই সুদের টাকা কাজ গুষের টাকা ঢুকাস এই মুখটা দিয়ে মিথ্যা কথা বলস এই মুখটা লুজ্জা লাগে না এই মুখটা দিয়া আমি তোকে মায়ের পেটের মধ্যে তোর মায়ের রক্ত এই মুখটা দিয়া ঢুকাই নাই তোর মুখটাকে পবিত্র রাখার জন্য আল্লাহর আলমিন বলেন হ্যাঁ নাস্তিকের বাচ্চারা আমাকে তুই স্বীকার করিস না এই কথা ঠিক আছে কিন্তু আমার কি করবি আমার লালন কি করবি। আমার পালন কে কি করবি আমার আমার করা খাদ্য খাওয়া ছাড়া তো তোর উপায় নাই এই ঠিক আছে তুই আল্লাহকে ভয় করিস না তোর রবকে তুই ভয় কর রবের রিজিক ছাড়া রবের খাদ্য ছাড়া তো তোর উপায় নাই নাস্তিকের বাচ্চারা কয় কি জানেন কয় দূর এগুলাকে আছে ফলদের গাবিস্তানে দুদের দের জমিনে ফানিয়ে মাছদের পাগল তো ফাগল কথা হবে আল্লাহ কর তোমরা তোমাদের রবকে ভয় কর আল্লাহ আকবর রবকে ভয় করিবা যে কেরকুম বয় মহাব্বত মিশ্রিত ভয় যখন একজন মানুষের অন্তরে আল্লাহাকের জন্য মহাব্বত আর ভয় দুটা জিনিস যখন আইসা যায় তখন সেই মানুষটার নাম হয় মোত্তাটার থেকে আল্লাহ আর ছুটে যায় না আর আল্লাহ নিষেধের মধ্যে হইতে পারে না আল্লাহ আমাদের কামা لنكونن من الخاسرين ربنا هبلنا من ازواجنا وزرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا يا أبل الأبلين يا آخر الآخرين আর হামার রাহিম এই মাহে কোল ফরমান এ আল্লাহ এই মাহে কোল ফরমান এ আল্লাহ এত মেহনত এত কষ্ট এ আল্লাহ টাকা পয়সা আশ্রম সমর্থন সময় কত কিছু ব্যয় আপনি যদি কবুল না করেন কোন লাভ নেই মালা দয়া করে মেহরবানি করে কবুল ইন করেন এ আল্লাহ এ আল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে দয়া করে করে দেন। আল্লাহ কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তফিক দান করেন এ আল্লাহ এই মাহফিল কে আমাদের সকলেরা আমলের জড়িয়া বানাইয়া দেন না জাতের উচলিয়া বানাইয়া দেন হেদায়তেরতা বানাইয়া দেন এ আল্লাহ এ আল্লাহ এই মাহফিলের যারা আয়োজন করেছেন আল্লাহ ইসলামী যুব কল্যাণ পরিষদের আল্লাহ এই উচিলে উনাদের দুনিয়া খেরাত আবাদ করে দেন এ আল্লাহ দুনিয়া খেরাতে ইজত সম্মান দান করেন এ আল্লাহ দুনিয়া খেরাতের সকল মোবা হাজাত করে দেন এ আল্লাহ আর যে সমস্ত ভাইয়েরা এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে সাহায্য করছেন শ্রম দিয়েছেন সময় দিয়েছেন সমর্থন দিয়েছেন সকলের সব ধরনের কোরবানি কবুলতে আল্লাহ এই উজ্জ্বালা করে দেনে আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়া খেরাতের থেকে হেফাজত ফরমান এ আল্লাহ মুহম্মদ হোসেন বাইডুবাইনে আল্লাহ ইয়া আল্লাহ ওনাকে সেহেতু রাখেন হায়াত ইয়েবাদান করেন করেন। আফদ রোগ মধ্যে থেকে হেফাজত করেন কামায়রুদ্ধান করেন্লা মসজিদের আজ লাইনায় হায়াত এ তেবা দান করেন এ আল্লাহ যেই ভাইয়ে খানার আয়োজন করেছেন এ আল্লাহ উনাদের দুনিয়া এখানে আবাদ করে দেন টাকা পয়সা মালদৌলতের মধ্যে বরকদান করেন ইমান আমলের মধ্যে বর খোঁ করেন আমরা যারা আপনার দরবারে হাত উঠেছি আল্লাহ বারোটা অতিক্রম হইয়া গেছে আল্লাহ এই রাত্রে এতক্ষণ রাত্রে আপনার বন্দারা দুই দুইখানা হাত আপনার দরবারে বিখারির মতো উঠে রাখছে দুনিয়ার মানুষের সামনে হাত পাতলে খালি ফেরত দেয় না এ আল্লাহ আপনি তো আর হামিন আপনি আমাদেরকে কেমনে খালি ফেরত দিবেন এ আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের হাত গুলা আপনার রহমতের দ্বারা ভর্তি করে দেন আল্লাহ আল্লাহেনা মুকুন্ত জল আল্লাহ তাহলে দিল কি হালতো বদল দেয় আল্লাহ নোকান থেকে হেফাজত পঞ্চাশ বছর অতিক্রম হইয়া গেছে বয়স এ আল্লাহ এখনো তো মুসলমান হইতে না আল্লাহ আপনার কাছে সাহায্য চাইতেছি মা কোনোভাবে নবসরে কেমন ঘুরতে না আল্লাহ জিরে হোক শরীর দস্তগি কর মে দল্লা দরদে গড় তো না জিব চিকিৎসার জন্য আলম সুলতান আহমদে মুঝে অরফেব জমির উদ্দীনাম জগ অবুদা ফাগলের মতো ছুটি গেছে আর বা দেব জমির উদ্দিনী মা মে আরে মা দেশ বাজায় দেব আপনার ওদেরকে সাগর দান করছেন আল্লাহ আমাদেরকে একটা ফোটা হইলেও আপনার মায়া মোহাম্মত দিয়ে নেওয়া আল্লাহ আল্লাহুম্মা আতিনি ওয়াসিয়াত তাকওয়া ওয়া মাফ করে দেন ই আল্লাহ আল্লাহ গুনাহ মাফ করে দেন আল্লাহ আমি গুনাহগার ই আল্লাহ নাফা আমারে মাফ করি আল্লাহ আল্লাহ মতের সময় বে ইত করিয়েন না আল্লাহ আল্লাহ শিয়াল কুকুরের মতো রাস্তাঘাটে মত দিয়ে নাই আল্লাহ আল্লাহ মৃত্যুর সময় বেহস করিয়েন না আল্লাহ আল্লা বরদাস্ত করতে পারি বরদাস্ত করবো আল্লাহ আল্লাহ আমাদেরকে নিকলে দমত সামনে তোমার আল্লাহ মেহরবান আব্বাকে মাফ করে দেন এ আল্লাহ এ আল্লাহ বিবি বেচাকে মাফ করে দেন ছেলেমেয়ে গুলাকে জিন্দার বানা এ আল্লাহ সেলেমে দুনিয়ার মানুষের মুখে ফেরি বানাই না আল্লাহ আল্লাহ সেলেমেয়ের কারণে আমাদেরকে শর্মিন্দা করিয়ে না এ আল্লাহ এ আল্লাহ আমাদেরকে দিনার কারণে দুনিয়া তো শর্মিন্দা করিয়ে নেয়ের বরফ ধারি যা আল্লাহ করি আল্লাহ এ আল্লাহ আক্রম আল আক্রামিন এ আল্লাহ আপনার হাবিবের সৎকা দোয়া দরুলা মানুষের সকলের মাকাছে যারা অসুস্থ আছে শেফা দেন যারা ঋণগ্রস্ত আছে ঋণের থেকে মুক্ত করে দেন যাদের রিজিকের অভাব নটন আছে রিজিকের অভাব নটন দূর করে দেন এল মুসলমানের ঘরে ঘরে উপযুক্ত ছেলে মেয়ে আছে এল্লা বিবাহের ব্যবস্থা করে দেন হাবিবের দরবারে কুটি কুটি দরুদ সালামের হাদিয়া পৌঁছা যতগুলা মানুষে মহাব্বত করে সমস্ত محمدي وعاليه وصحبه اجمعين اللهم اني اعوذ بك من ان اشرك بك شيئا وانا اعلم به واستغفرك لما لا اعلم به تبت عنه وتبرات من الكفر والشرك والكذب والغيبه والبدعه والفواحش والبهتان والفواحش والبهتان والفواحش والبهتان والمعاصي كلها واسلمت وامنت প্রযোজনা পরিবেশনায় আল আরব এন্টারপ্রাইজ এখানে সকল প্রকার ইসলামী সিডি বিশিড়ি অডিও ভিডিও পাইকার বিক্রি করা হয় आलआरब एंटरप्राइस मदरसा मार्केट आठ हजारी चट्ट फोन नम्बर शून्य एक आठ एक आठ सात शून्य